বন্ধুরা এতক্ষণ আপনারা শুনছিলেন জাফর আহমদ রাবির কথায় আইনউদ্দিন আলাজাদ রহমতুল্লাহ আলাইহের নিজ হাতে গড়া সুর সৈনিক কলরবের শিল্পী আবু সুফিয়ানের সুর ও সঙ্গীতে প্রতিবাদী অ্যালবাম সংহা সার্বিক তত্ত্বাবধানে রশিদ আহমদ ফেরদৌস দিক নির্দেশনায় কাজী আমিনুল ইসলাম উৎসাহ ও প্রেরণায় সাইদ আহমদ ও বদরুজ্জামান প্রযোজনা ও পরিবেশনায় কলরব ও সুর কেন্দ্র শব্দ ধারণ ও সম্পাদনা মোহাম্মদ সেলিম অ্যালবামটি কেমন লেগেছে জানাতে কলরবের পেজে লগ করুন ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ এছাড়াও শিল্পী আবু সুফিয়ানের সাথে সংযুক্ত থাকতে লগ ইন করুন ফেসবুক ডট